প্রিয় দর্শক বৃন্দ নিয়মিত ভাবে আমরা ধারাবাহিক কিতাব এরদার শুরু করেছি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 করিমের আয়াতগুলি বর্ণনা করার পরেই তিনি এবং সহিম থেকে কিছু হাদিস নিয়ে এসেছেন যে হাদিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হাদিসগুলি থেকে তাও হেদ এর গুরুত্ব তাৎপর্য ফুটে উঠছে সে হাদিসেই সে হাদিসের মধ্যে একটি অন্যতম হাদিস প্রসিদ্ধ সাহাবি মাদ বিন জবাল রবি আল্লাহ আনভু তিনি বর্ণনা করছেন যে আমি আল্লাহ রসুল সালাহ আলী সাল্লামের সাথে একই সাথে এক গাধার উপর তার পিছনে আমি আরোহণ করেছিলাম তেমত অবস্থায় আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন হে মাজ বান্দার উপর আল্লাহর কি হক রয়েছে আল্লাহর কি অধিকার রয়েছে আল্লাহ বান্দার কাছ থেকে কি আশা করেন কি চান ও মা হাক্লা আল আল্লাহ আল্লাহ রিনের উপর বান্দার কি হক রয়েছে তিনি বললেন ফকুল করে দিচ্ছেন অন্য বর্ণনায় এসেছে সহিব রসুল সাল আলী আবার একটু পরে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা কল্লাহে আল্লাহবাদ তুমি কি জানো আন্দার উপর কি অধিকার রয়েছে আল্লাহ এবং অনুরূপ ভাবে ও মা হাকুল্লা আল্লাহ আল্লাহর কাছে তিনি বললেন আল্লাহ করলেন বললেন আচার্যান্লা আল্লাহ এবং আল্লাহর উপর বান্দার কি হক রয়েছে মহাদ জবাব দিলেন আল্লাহ রসুল হো আলাম আল্লাহ এবং তার রসুলই অধিক ভালো জানেন আল্লাহ রসুল সাল্লাম বার বার প্রশ্ন করে মহাজ রহষ্টি আকর্ষণ করলেন মহাদ এর জবাব আল্লাহ রসুল সাল্লাম তিনি নিজেই বলে দিচ্ছেন তিনি বলছেন যে হক আল্লাহবাজ বান্ধার উপর আল্লাহর যে হক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 তিনি আমাদের কাছে অন্য কিছু চান না শুধু আমাদের কাছে আর আল্লাহ সুবাহ যিনি আমাদের খালিক যিনি আমাদের রাজিক যিনি আমাদের জীবন ও মরণ সবকিছুর মালিক আমরা তার সাথে অন্য কোন মখলুককে অন্য কোন সৃষ্টিজীবকে আল্লাহ সুবাহ বানাবো না এটাই হলো আল্লাহ সুবাহ আর বান্দা যখন আল্লাহ সুবাহর এ হক আদায় করবে এখন বান্দার হক আল্লাহ কাছে কি রয়েছে তিনি বললেন যে আল্লাহ সুবাহর সাথে কোন শরিক করবে না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 যিনি আমার রব যিনি আমার মালিক যিনি আমার সবকিছুর মালিক তার হক তার অধিকার আমাকে আদায় করে দিতে হবে আর সেটি হলো একমাত্র তার জন্যই যাবতীয় এবং তার সাথে অন্য কাউকে শরিক না করার মাধ্যমে এরই নাম হলো মূলত তাও এটাকেই মূলত তাও বলা হয় প্রিয় বন্ধুরা এ হাদিসটি এসেছে সহিবু বুখারিতে সহি হাদিস নম্বর হলো দুই হাজার আটশত অনব ভাবে সাহি মুসলিম এই হাদিসটি এসেছে শহীদ মুসলিম এই হাদিসটি হলো তিরিশ নাম্বার আসুন লেখক রাহমা তিনি শুরুতেই অন্য অধ্যায় শুরু না করার পূর্বেই তিনি ভূমিকা সুরূপ তিনি তার কেতাবিদে এই কয়েকটি আয়াত নিয়ে এসেছেন এবং এই হাদিসটি নিয়ে এসেছেন নিয়ে এসে তিনি বোঝাতে যাচ্ছেন যে আসলে এই মানুষের উপর সর্বপ্রথম যেটি দায়িত্ব সেটি হলো তাওহিদ জানা এবং তাওহিদকে বোঝা তাউহিদ কে উপলব্ধি করা আসলে এই জন্যে আল্লাহ সুবাহ তিনিও বলছেন যেমন সুরাম বলছেন তুমি জ্ঞান অর্জন করো শিক্ষা লাভ করো কোন ইল্লাল্লাহ যে তিনি সত্যিকার মাহবুদ আল্লাহ সুবাহ তিনি ছাড়া আর অন্য কোনো মাহবুদ নেই শুধু তার জন্যই সম্পাদন করতে হবে এই নির্দেশও আল্লাহ রাবুল আলমিন কোরআনুল ক্যিমে দিয়েছেন তাই মানুষের জীবনে সর্বপ্রথম যে বিষয়ে শিক্ষা নিতে হবে সেটি হলো আল্লাহ সুবাহর তৌহিদ সম্পর্কে तार तार तार तार तार तार नाम और गुणावलि से क्षेत्र सुबहना जेताओ हेद मानुष के भलो भाव शिक्षा लाभ करते भलो भावते भलो भाव बुझते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 শিক্ষা এসেছে তিনি বলছেন যে আল উল মাসাইল যে এই অধ্যায়ের মধ্যে অনেকগুলি শিখুনি বিষয় রয়েছে আল প্রথমটি আহ আল হেকিলকি খালকিল জিনুয়াল ইন্স মানুষ এবং জিনকে আল্লাহ রাবুল আলমিন কি উদ্দেশ্যে সৃষ্টি করলেন তা আমরা এই অধ্যায় জানলাম তা আমরা এই অধ্যায় কোরআনের আলুকে জানলাম আল্লাহ রব আলমিন সেটি নিজেই ঘোষণা দিচ্ছেন وما خلقت الجن والانس الا ليعبدون الله سبحانه وتعالى এই দিন এবং الانسان কে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তার ইবাদতের মানেই হলো যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেটা বলেন ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ুহিদুন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র ইবাদতের উদ্দেশ্যে তিনি জিন এবং الانسان কে সৃষ্টি তিনি শিক্ষা এখানে বর্ণনা করেছেন করনের আয়াতিসের আলোকে আসুন আমরা একটু ছোট্ট বিরতির পরেই সেই শিক্ষাগুলি আবার একটু সেগুলি ভালোভাবে আমরা একটু বিরতি গ্রহণ করতে চাচ্ছি আশা করি আপনারা মনোযোগ সহকারে দর্শ শুনছেন ধৈর্যের সাথে বসে থাকবেন এবং পরবর্তী আমরা আরো দর্শ ধারাবাহিক ভাবে চালাবো সালাম আলাইকুম আরাহমতুল্লাহ ওবরাক আমি রসুল সাল্লাহ বলতে শুনেছি তিনি রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে নেকির আশায় রাত্রির সালাত আদায় করবে তার পূর্বের সমস্ত পাপ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা ধৈর্যের সাথে বসে আছেন কিতাব উত্তৌহিদ এর গুরুত্বপূর্ণ আমরা সঠিক পথে প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহর তাওহীদ ওয়াহদানিয়াতকে ভালোভাবে জানতে পারি বুঝতে পারি এবং তাওহিদ পরিপন্থী শের জঘন্যতম অপরাধ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তো অভিজ্ঞান করুন আহ প্রিয় বন্ধুরা আলাহক রাহে তিনি ও আলোকে প্রথমে শুরু করেছেন তার আলোচনা এরপরে তিনি বেশ কতগুলি শিক্ষা নিয়ে এসেছেন সেই শিক্ষাগুলি আমরা শিখছিলাম বা শিক্ষাগুলি আমরা শুনছিলাম প্রথম শিক্ষা আমরা শুনেছি তাহলে আল্লাহ সুবাহ জিন এবং ইনসানকে কেন সৃষ্টি করলেন সৃষ্টির পিছনে রহস্য কি আমরা জেনেছি কোরআনের আলোকে সৃষ্টির পিছনে রহস্য হলো এটি যে জিন এবং ইনসান শুধু আল্লাহ সুবাহ করবে অন্য কারো করবে না তাকে ছাড়া অন্য কারো কাছে না ইনসান সম্পাদন করবে এজন্যই আল্লাহ আয়লা তিনি সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে এরপর দ্বিতীয় বিষয় হল সানিয়া হিয়া স্বীকৃতি দেওয়া এটা আবাদত নয় প্রকৃতপক্ষে আবাদত হলো আল্লাহ সুবাহ জন্যই আমার যাবতীয় আবাদত সম্পাদন করা কারণ আমরা জেনেছি মুসরিদ্ অবস্থা এমন ছিল তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো যে আসমান এবং জমিনসমূহের সমূহের স্রষ্টা কে এসবকিছুর মালিক কে সাইয়াকালিল্লাহ তারা জবাব দিয়ে দিত যে এ আসমান ও জমিন সবকিছুর স্রষ্টা হলেন আল্লাহ সুবাহ সবকিছুর মালিক হলেন আল্লাহ সুবাহ এই স্বীকৃতি তারা দিত এ বিশ্বাসক তারা করত। কিন্তু যখন তাদেরকে বলা হতো যে এই সব তিনশো প্রতিমার আবাদত বাদ দিয়ে তোমরা আল্লাহ সুবাহ করো করে শুধু একমাত্র আল্লাহ জন্য যখন এটা বলা হতো তখনই তারা রাসুল সাল আলী এর সাথে বিরোধিতায় এর সাথে দ্বন্দ্বই তখনই তারা লিপ্ত হলো না হলে এর পূর্বে তারা ठीक भलो भाव स्वीकृति दी सबकिबकित अल्लाह रबुल सोल्ला द्वंद तरफ सृष्टि रसुल्लाह आलिम शत्रुता तरफ विद्वेश भाव तरह सृष्टि हो गलो एक कारण से हलो आल्लाबालेक हिसाब से स्वीकृति दे সেটি হল আল্লাহ জন্যই শুধু যাবতীয় সম্পাদন করা তাই এই বিষয়টি অতএব আমাদের বুঝে আসছে যে প্রকৃত পক্ষে আল্লাহ করা বিষয় পাচ্ছি যেটা যে যে ব্যক্তির মাঝে এ তাহিদ পাওয়া যাবে না আসলে সে প্রকৃত পক্ষে আল্লাহ সুবানা করছে না যেমন আমি যার আবাদত করি এবং যেভাবে আবাদত করি তোমরা তো সেভাবে আবাদত করো না যদিও মুশ্রেকেরা আল্লাহকে স্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দেয় আল্লাহকে রাব হিসাবে স্বীকৃতি দেয় কিন্তু আসলেই তারা আল্লাহ রব্লা আলমিনের যেভাবে আবাদত করা দরকার সেভাবে আল্লাহ রসুলা আং তুমা আবিদু না আমি যা আবাদত করি যেভাবে আবাদত করি তোমরা তো আসলে সেভাবে আবাদত করো না অর্থাৎ যে ব্যক্তি যতই আবাদত করুক না কেন তার মাঝে যদি এটাও হেদ পাওয়া না যায় তাহলে জেনে নিতে হবে আসলে তার এবাদত সঠিক হচ্ছে না তার এবাদতের মাঝে অবশ্যই গলত তার এবাদত গুলি বাতিল বলে গণ্য হবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনব ভাবে আয়াত এগুলি থেকে আমরা জানতে পারছি আরো শিক্ষা পাচ্ছি চতুর্থ নম্বর আল হেকমাতফি ইরসাইল রসুল আল্লাহ রব আলিন যত রাসুলগণকে যুগে যুগে প্রেরণ করেছেন সেই রাসুলদের প্রেরণের পিছনে উদ্দেশ্য ছিল একটাই মানুষ যখন গিয়ে কে ভুলে হয়েছে এ মানুষদেরকে আবার সকলের উদ্দেশ্যের ছত্রিশ নম্বর আয়ের আমি প্রতিটি উম্মের কাছে রাসুল প্রেরণ করেছি এ লক্ষ্যই যে তারা কি করবে মানুষদেরকে আহ্বান জানাবে তাদের কাউমকে ন তা আমরা এই থেকে জানতে পারছি অনব ভাবে আরো যে বিষয়ে পেলাম আমরা সেটি হলো আন্নদিন ওয়াহিদুন সর্বশেষ রাসুল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 তাহলে তউহিদের উপর প্রতিষ্ঠিত তহিদের উপর পরিচালিত হওয়ার এই আহ্বান এবং আহ্বান ছিল সকল নবী এবং সেটি হচ্ছে কখনো পূর্ণ হতে পারে না যতক্ষণ না তাওহদ পরিপন্থী বিষয়গুলিকে অস্বীকার করা হবে এজন্য আল্লাহ রবীন্দন সুরাত যে ব্যক্তি এই তাগুত কে অস্বীকার করবে অর্থাৎ আল্লাহ সুবহান বিরোধী বিষয়গুলিকে যে অস্বীকার করবে এগুলিকে এবং আল্লাহ সুবাহর প্রতি ইমান আনবে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 অনব ভাবে যে সমস্ত বিষয়গুলি রয়েছে আরো সেগুলির মধ্যে যেমন এখানে আরো শিখনীয় বিষয় পাওয়া যাচ্ছে যে আব্দুল্লা সৌদ রহু তিনি বলেছিলেন যে আল্লাহ রসুল সাল আলী হোসাল্লামের সর্বশেষ তার যে ওসিয়তের পর তাকে তার বিদায় ঘটেছে সেই ওসিয়তটি হলে এই ছিল যে তিনি বলছেন কলতা আল্লাহ যে রসুল সাল আলী হোসাল্লাম তিনি মানুষদেরকে বলছেন আল্লাহ সেগুলির মধ্যে সর্বপ্রথম বিষয় হলো আল্লাহ তুশ্রিক আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করবে না তার অংশী স্থাপন কাউকে করবে না সকল দিক থেকে প্রভুবিয়াতের দিকে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 আমরা জানতে পারলাম যে আমাদের কাছে আল্লাহ সুবাহর হক তার অধিকার হলে যে আমরা আল্লাহ সুবাহ করব এবং তার সাথে ঠিক একইভাবে আমরাও জানতে পারলাম আরো জানলাম এই অধ্যায় থেকে যে মানুষ যখন আল্লাহ সুবাহর এ হক আদায় করবে সঠিক অর্থাৎ আল্লাহ সুবাহর শের মুক্ত হয়ে তার তৌহিদের উপর থেকে তার আবাদত করবে হক রয়েছে আল্লাহর কাছে কি রয়েছে কাছে, সেটা আমরা জানলাম সেটা হচ্ছে আল্লাহ রবাহ আলমিন যারা আল্লাহ রবাহ আলমিনের সাথে অন্য কাউকে শরিক না করে শুধু তার আবাদত করবে তাহিদের ওপর থেকে আল্লাহ রবাহ আলমিন তাদেরকে কখনো কোনো শাস্তি দেবেন না অর্থাৎ যে ব্যক্তি ইসলামের বিধানগুলি মেনে চলে এবং তাহিদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে কখনো সে কখনো শেরকের মধ্যে লিপ্ত হয়নি আল্লাহ সুহানা তাকে কোন রকমের শাস্তি দিবেন না বা আখেরাতে কখনো আজাব দিবেন না এটাই আমরা জানলাম। জানলামে আরো এ অধ্যায়ে কতগুলি বিষয়ে আমরা জানছি যেমন প্রসিদ্ধ সাহাবি মিন জবাল রাহু তিনি রাসুল সাল আলহিহসাল্লামের খুব নৈকট্য অর্জন করার সুযোগ লাভ করেছিলেন যার কারণে আল্লাহ রাসুল সাল্লাম অনেক সময় তাকে একই বাহনে গাধার উপর আরোহন করে তিনি চলছেন অনুর আমরা জানছি এ অধ্যায় থেকে আল্লাহ রসুল সাল আলী হোসালাম এর বিনয় ও নম্র ভাব আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কখনো তিনি দাম্পিক প্রকৃতির ছিলেন না তার মাঝে বিন্দু মাত্র অহংকার বা গর্ববোধ হত না তিনি সব সময় খুব সরল প্রকৃতির ছিলেন বরং অনেক সময় আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম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 বরং অন্য একা দিশেও এসেছে আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম বলছেন যে আমি সকল নবীর সত্য আমার এটা কোন গর্বের বিষয় নয় আমার এটা কোনো অহংকারের বিষয় নয় আমার এটা কোনো আমি মনে করি না। কারণ আল্লাহ সুবাহর পক্ষ থেকে মর্যাদা দেওয়া আবার তিনি ইচ্ছা করলে আল্লাহ সুহান হত একজন মানুষকে সম্মানিত করতে পারেন আবার একজন মানুষের সম্মানকে তিনি নিহত পারেন তাই আল্লাহ রসুল সাল্লাহ আলী হাল্লাম তিনি ছোট্ট প্রাণী গাধার মতো প্রাণী তিনি নিজে আরোহন করলেন এবং সাথে আরেকজন সাহাবিকে নিয়ে তিনি আরোহণ করলেন তাই এখান থেকে আল্লাহ রসুল সালি হুসালামের বিনয় ও আমরা শিক্ষা পাচ্ছি। যেটি আমাদের প্রতিটি নেতা আমাদের প্রতিটি দায়িত্বশীলের এই শিক্ষা গ্রহণ করা দরকার ঠিক এমনই ভাবে এ হাদিসে এবং এ অধ্যায়ের করান মাজিদের আয়াতগুলি থেকে আমরা জানলাম সেটি হচ্ছে আমরা একমাত্র আল্লাহ সুবাহ জন্যই আবাদত করব। তার এই তাহিদের উপর প্রতিষ্ঠিত থাকব এবং শের থেকে আমরা বিরত থাকব আসুন আমরা যেন সকলেই তাওহিদের উপর প্রতিষ্ঠিত হতে পারি শের থেকে বিরত থাকতে পারি আল্লাহ সুবাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকের এই দর্শ এখানে শেষ করতে যাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত